রসমিম রামিম আলহাম রবলমিনামশরফ লম্বাউলুরসলীন নবীনা মহামদিন ওলা ওসহব আজমাইন ওম তবহমবসান্দিন আবাদ ফাউজ ব্লাহিন কব ওক ফির মাদাল কলিম ওমুশর বকদফতার আসমন আজিম সাম ভত্রিমণ্ডলি আল্লাহ আকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ আকরবুল আলমিন এক ও একক যার কোনো অংশী নেই সৌরাত সাল্লাম নাজুল হকী সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ আকরবুল আলমিন তার একত্বের দিকে মানব জাতিকে আহ্বান করার জন্য প্রেরণ করেছেন যাকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ফাকরবুল আলামিন ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি থেকে মানব জাতিকে মুক্ত করা আল্লাহ মাসলি আলিহ আল্লাহ বারিক আলিহে আজকে আপনাদের সামনে आलोचना रही है शीर्क सम्पर्के भयहता श्कर कूपरिणाम सम्पर्केार आलोचना है तरपूर्वे अपन सामने पेश करब्कर सूत्रपात कखल एवं शिक्क का बार जानी ना श्लाह पकरबुल आलमीन मानवजाति के बॉली। সৃষ্টি করার জন্য যখন উদ্দেশ্য করলেন এ কথা ব্যক্ত করলেন ফেরিস্তা গনের সামনে মহান আল্লাহ সোরে বাকার প্রথম দিকে ইরশাদ করছেন ওয়াইদ কাল অর্বাল মালা ইকা তেজা এলনফিল আর দলিফা হে নবী সাল্লু আলি আসাল্লাম স্মরণ করো সেই সময়কে যে সময় মহান আল্লাহ তোমার রব বললেন ফেরিস্তাগণকে ওয়াইদ কাল অর্ব কালিল মালা যখন তোমার রব আল্লাহ ফাকরবুল আলমিন ফেরস্তাগনকে উদ্দেশ্য করে বললেন ইন্নি যা ফিল আর দেলিফা আমি পৃথিবীতে জমিনে একজন প্রতিনিধি খলিফা তৈরি করব। খলিফা সৃষ্টি করব। এখানে আল্লাহ ফাকর্বুল খলিফা বলেছেন বলেননি কার খালিফা এই জন্য এক লোকেরা এর অর্থ করতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে তারা বলে থাকে যে খলিফা মানে আল্লাহ পাক রবুল আলমিন খলিফা খালিফার শাব্দিক অর্থ জানলে হয়তো এই ব্যাখ্যা করা হতো না খালিফার শাব্দিক অর্থ সম্পর্কে যদি একটু সজাগ থাকত মানুষ তাহলে এই অর্থ করত না আজকে সাধারণ লোকেরা ওই সব পুস্তক পড়ে বলে থাকে যে আদম আলী ইসালাম আল্লাহর খলিফা মানব জাতি আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা এ কথা মোটেই ঠিক নয় খালিফা আল্লাহ ফাকরবুনে বলেছেন কোনো জায়গায় কোরআনে করিমে অথবা রসোর সাল্লাহ সাল্লামের হাদিসে এ কথা বলা হয়নি যে আমি আমার খলিফা তৈরি করব খালিফাতে আল্লাহ ফাকরুল্লা আলমের খলিফা বলে আখ্যায়িত করা হয়নি শুধু খালিফা বলা হয়েছে এই জন্য সেখানে আবার বাড়িয়ে নেওয়া যে আল্লাহর খলিফা এটি নিজের পক্ষ থেকে বাড়িয়ে নেওয়া আর আল্লাহর খালিফা বলতে হইলে শাব্দিক অর্থের উল্টো হয়ে যায় যেটি শরীয়তি আঁকি দেয় আপত্তি করো খালিফা মানে হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে কোন কারো অনুপস্থিত থাকার সময় যেই ব্যক্তি তার কাজ কর্ম চালিয়ে যায় তাকে বলা হয় খলিফা যাকে বলা হয় স্থলাভিসিক্ত যাকে বলা হয় যা নশীল খালিফা একজন ছিলেন তিনি হয়তো অনুপস্থিত আছেন তিনি সেই কাজে এখন আর সময় দিতে পারছেন না তখন অন্য কেউ যদি সেই কাজ সম্পাদন করে তাকে খালিফা বলা হয় আল্লাহ ফাকের আব্দুল আলমিনের ক্ষেত্রে কি এই বিষয়টি প্রযোজ্য এ কথাকে বলা যাবে যে মানব জাতি আল্লাহ ফাকের আবুল আলমিনের অনুপস্থিতিতে অথবা আল্লাহ ফাকের আব্দুল আলমিনের কাজ তারা সম্পাদন করছে কখনও না সুতরাং আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি বলা এটি হচ্ছে এমন ব্যাখ্যা যেটি কোরআন এবং হাদিস সম্মত নয় তাহলে খালিফার অর্থ কি হবে খালিফা আল্লাহ ফাকরবুল আলম বলেছেন অর্থাৎ এই পৃথিবীতে এর আগে যারা ছিল তাদের স্থলাভিষিক্ত করব। তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে তাদেরকে সেখানকার নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে আমি তাকে খলিফা তৈরি করব তারপর পূর্বে আল্লাহ ফাকরবুল আলমীন জিন জাতিকে সৃষ্টি করেছেন জিন জাতির মধ্যে যখন দেখা গেল যে তারা বিপর্যয় সৃষ্টি করল তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করলো তারা ওয়ান্নায়ুল মত্যাচার সীমা লঙ্ঘনে লিপ্ত হইল এসব কথার দিকেই ইঙ্গিত করেছেন ফেরিস থাগন আয়াতের পরের অংশে আল্লাহ ফাকরাবুল আলমিন জিনদের পরে মানুষকে সৃষ্টি করলেন আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন সেই জন্য আদম আলী ইসলামকে খলিফা বলা হয়েছে নিজে আয়লুন ফিল আর খালিফা আমি পৃথিবীতে খলিফা তৈরি করব। ফেরেস তারা আপত্তি করলে। এখানে অনেকে আর ভুল কথা বলে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস কাছে পরামর্শ চাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য পরামর্শ লাগে না আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষেত্রে পরামর্শের কথাটি বেয়াদবী এখানে বলা হয়নি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ চাইলেন বললেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে বললেন পরামর্শ নেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়নি কিন্তু ফেরিস তারা জিন্দের আচরণ দেখেছিলেন জিনদের ফিতনা ফাসাদ কে তারা জানেন সুতরাং তারা তাদের নিজের কথা ব্যক্ত করলেন বললেন কালা আ কাল আতাফিহা ময়ুফে আল্লাহ আতাফিহা মাইফুফিহা তুমি এমন জাতিকে সৃষ্টি করবে যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীতে কলহ বিবাদ করবে ও এসফিক উদ্দী শুধু তাই নয় বরং তারা রক্ত প্রবাহিত করবে তারা একে অপরকে খুন করতে দ্বিধাদ্বন্দ্ব করবে না ও নাহ আর আল্লাহ তোমার যদি এবাদত বন্দীর কথাই তুমি ইচ্ছা করো তাহলে আমরা তোমার এবাদত বন্দি করার জন্যই সৃষ্টি হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ এই এবাদত বন্দেগির সৎ কাজের শক্তি দিয়ে ও নাহসাব্যে হবে হামদেক আল্লাহ তোমার প্রশংসার সাথে সাথে আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি তসবি করি অনুকাদ্যে সুলাক আল্লাহ তোমার আতকদিস করি তোমার পবিত্রতা মহিমা করি তুমি কেন সৃষ্টি করবে এমন জাতিকে যারা ফিতনা ফাসাদ করবে ফেরেস তারা এই জন্যই বলেছিলেন যিনরা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে এ মানুষকে সৃষ্টি করা হবে আরা খলিফা করা হবে তারাও ফেতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে তাদের অনুমান ভিত্তিক তারা কথা বলেছিলেন আল্লাফাকলাম আমি যা জানি তোমরা জানো না আমি জানি এমন কিছু যা তোমরা জানো না ফের মধ্যে আল্লাহফাক আলমিন শুধু ভালো গুণ দিয়েছেন সুতরাং পরীক্ষার বিষয় সেখানে নেই মানব জাতিকে আল্লাহ ফাকর্বানের খালিফা করে সৃষ্টি করবেন এবং তাদের মধ্যে আল্লাহ ফাকর্বানের দুটি শক্তি দিয়েছেন ভালো শক্তি দিয়েছেন মন্দ শক্তি দিয়েছেন সুতরাং এই ভালো মন্দ শক্তি এ দেওয়ার পরে এই পরীক্ষার বিষয় রয়েছে যে এই মানুষ এই খালিফা এই খালিফার সন্তানরা প্রজন্মরা কেমন পর্যন্ত তাদের ভালো শক্তিকে প্রয়োগ করছে কাজে লাগাচ্ছে না মন্দ শক্তিকে তারা বৃদ্ধি করছে এবং তা দিয়ে তারা পাপে লিপ্ত হচ্ছে আল্লাহ ফাকরবুল্লা আলমহীন আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন তার মাধ্যমে মানব জাতিকে আল্লাহ ফাকরবুল আলমী সৃষ্টি করলেন যেমন কোরআনী করিমের অন্য আয়তে আল্লাহফাক বলেছেন যে ইয়ুনা সুত্তাকু রক হে মানুষ হে মানব সকল তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আদম আলিয়া সালামকে আল্লাহ সৃষ্টি করলেন ওয়া খালা কামিন হাজাউজাহা এবং তার থেকে আল্লাহ ফাকরব্বুল আলমিন তার জোড়া সৃষ্টি করলেন ওবাসা মিন হোমা রিজা আলান কাসিরা ওয়া নিসা আ এবং এই দুইজনের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন অসংখ্য পুরুষ অসংখ্য নারীকে আল্লাহ ফাকর্বুল আলম পৃথিবীতে সৃষ্টি করে ছড়িয়ে দিলেন আল্লাহ ফাকরবুল আলমী মানব জাতিকে সৃষ্টি করলেন তার এবাদত বন্দীগীর জন্য যেমন জিনকে আল্লাহফাক সৃষ্টি করেছেন অমাঃাল জিন্না আল ইনসা ইল্লা আলী আবুদিন আল্লাহর একত্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ ফাকরবুল্লা আলমিন আদেশ নিষেধ মেনে চলার জন্য জাতি করেই তাদেরকে পরীক্ষা করা সম্ভব হয় তাই মহান আল্লাহ ফাকরবুল আলমিন এবং মরণকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে কে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করছে কে একত্র প্রতিষ্ঠা করছে না শির্ক সম্পর্কে আলোচনা করার জন্য আমি যে আলোচনা শুরু করেছি তার ভূমিকা আপনাদের সামনে পেশ করলাম একটু পরে আবার ফিরে আসছি আল্লাহ তালা আমাদের আসল বিষয়ের দিকে আল্লাহ ফখর আমাদেরকে তৌফিক দান করেন যে কোনো সময় যে কোনো সময় যে কোন সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোন জায়গায় জানতে অজানতে ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে করে মহান আল্লাহ কি করে খাটি তও জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন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 ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ করছি কারণ দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে सबूरी कथा पूर्वे की तदान जीवन सफलता की पालन करज कर खुशी हन আল্লাহ ফাকরুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরুল আলম একক যার কোন অংশীদার নেই সম্মানিত ভাইরা শেরক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললাম যে আদম আলি ইসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করে অসংখ্য মানুষ সৃষ্টি করলেন আদম আলি ইসালামকে শ্রী শ্রী সাঁতি আল্লাহ পাক তাকে নাবি বানালেন এবং আল্লাহর একত্রের শিক্ষা দিলেন দীর্ঘ যুগ ধরে মানব জাতির মধ্যে এই একত্ব থাকে এই তৌহিদ থাকে তাহলে মানব জাতির আসল হচ্ছে যে তাদেরকে আল্লাহ এক আল্লাহ পাকরবুল আলমী ইবাদতবন্দিগির শিক্ষা দিয়েছেন এই আল্লাহর একত্রের ওপর তৌহিদের ওপর দীর্ঘদিন থাকার পরে নু সালামের জামানার পূর্বে এই সির্কের সূত্রপাত ঘটে মানব জাতির মধ্যে সির্কের অনুপ্রবেশ ঘটে সির কেমন করে ঢুকলো সির্কের ইতিহাস বলার আগে সংক্ষেপে সির্ক কাকে বলে বিশেষ করে বড় সির্কের কথা সির্কের সংজ্ঞা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো অধিকার কোনো প্রাপ্য অন্য কাউকে দিয়ে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের সত্তাই জাতে আল্লাহ ফাকর রব্বুল আলামিনের গুণে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের কাজে কর্মে আল্লাহ ফাকর্বুল আলমিনের এবাদত বন্দিতে আল্লাহ ফাকর রাবুল আলমিনের নামে অথবা গুণাবলিতে এ সমস্ত কিছুর কোনো একটি বিষয়ে একাধিক বিষয়ে অথবা সবগুলো বিষয়ে আল্লাহ ফাক রব্বুল আলামিনের অংশী বানিয়ে দেওয়ার নাম হচ্ছে শিরকে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের বললাম যে তার সত্তার ক্ষেত্রে কাউকে শরিক করা তার কাজের ক্ষেত্রে কাউকে শরিক করা যাকে আল্লাহর প্রভুত্ব রুবুয়াদ বলা হয় আল্লাহ ফাকরুল আলমিনের এবাদত বন্দীর ক্ষেত্রে কাউকে শরিক করা আল্লাহ ফাকর্বুল আলমিনের যে হক প্রাপ্য রয়েছে বান্দার কাছে সেসব প্রাপ্যের মধ্যে কোনো কিছু আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া এ হচ্ছে শির্ক শিরকের সংজ্ঞার আর অংশ হচ্ছে আল্লাহ ফাকর্বুল আলমীর নামের ক্ষেত্রে অথবা গুনাবলীর ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের অংশীদার বানিয়ে দেওয়া এ হচ্ছে সির্কের সংজ্ঞা তারপরে আসি সির্কের ইতিহাসের দিকে সাহাবি আবদুল্লাবিন আব্বাস আজি আল্লাহ তাল আনহমা বর্ণনা করেছেন শহী বুখারিতে রিবায়ত রয়েছে সির্কের ইতিহাস সম্পর্কে যে প্রথম সির্কের উদ্ভব কখন হলো এই মানব জাতির মধ্যে আদম আলি ইসালামের পরে নু আলি ইসাল্লাম পর্যন্ত দীর্ঘ অনেক দিন ধরে মানব জাতি তহিদের ওপর থাকে আল্লাহর একত্রের ওপর থাকে তারপরে নু সালামের জামানার পূর্বে আল্লাপাক বান্দাদের মধ্যে শিরকের সূত্রপাত হয় সুরায় নুহের ওই আয়াত পাঠ করলেন পাঠ করার পরে তার তফসিরে তিনি কথা উল্লেখ করেছেন বলছেন নূ আলি সালামের জাতির কথা তারা বলত ওয়াকালা তালাউকা তারা বলত লা তাজারুলনা আলিহাতুম তোমরা তোমাদের দেবী দেবতাকে ছেড়ে দিও না তোমাদের উপাস্যদের উপাস্যদেরকে ছেড়ে দিও না তোমরা যাদের পূজা করছো তাদেরকে ইনু আল ইসাল্লামের কথাই ছেড়ে দিও না ওয়ালা তাজারুল্না ওয়াদা বিশেষ করে ওয়াদামক দেবতাকে ছেড়ে দিও না ওয়ালা সুয়া সুয়াকে ছেড়ে দিও না ইয়া ছেড়ে দিও না ইয়া ছেড়ে দিও না নাসলকে ছেড়ে দিও না এই কয়েকটি দেবী দেবতার নাম উল্লেখ করে আল্লাহ ফাকরুল আলমিন নূ আলি সালামের মুশ্রিক জাতি বহুত্ববাদী জাতির কথা আল্লাহ ফাকর্বুল আলমিন এই সুরানুহের আয়াতে উল্লেখ করেছেন এই আয়াতের তফসিরে ইবন আব্বাস আল্লাহ বলছেন যে হাজি আসমা ও মিন রেজালিন এই নামগুলি হচ্ছে নূ আলি সালামের সম্প্রদায়ের শত লোকদের নাম নেক লোকদের নাম আল্লা রলিদের নাম সেই যুগে আল্লাহ বাক রাবুল আলম অলি আলিয়া এরা ছিলেন তাদের নাম এদের যখন ইন্তেকাল হয়ে যায় ইতিহাস হচ্ছে যখন এরা মারা গেল এদের ইন্তেকাল হয়ে গেল তখন তাদের যে ভক্তরা ছিল তাদের যে অনুসারী সাধারণ লোকেরা ছিল তারা মর্মাহত হয়ে পড়ে শোকে শোকে একেবারে ভেঙে পড়ে এই শোকার তো অবস্থায় ইবলিশান সুযোগ নিল কারণ এবলি শয়েতানের শত্রুতা তার অন্তরেই বদ্ধপরিকর হয়ে রয়েছে আদম আলি সাল্লামকে যখন সেজদার আদেশ করলেন আল্লাহ ফাকরবুল আলমিন তখন আদম আলি সাল্লামকে সেজদা ফেরেস্তারা সকলে করল ইবলিস করল না হাসা যাদু ইবলিস আবাওয়া আমি আলকেিন আল্লাহ ফাকর্বুল আলমিন আদম আলি সাল্লামকে সেজদা করতে বললেন ফেরেস্তাদেরকে এবং ফেরেস্তাদের সাথে সাথে ইবলিস যদিও জিন্দের কার ছিল তাকেই আদেশ হলো কারো ফেরেস্তাদের সাথে সে চলাফেরা করতো এবং সে একজন শতলোক ছিল ততদিন পর্যন্ত তাকে বলা হলো যে ঠিক আছে তুমি ও শেষ করো সে বললো আমি মাটির কাছে আগুন কি করে নত করতে পারে ঝুঁকতে পারে এটা আমার দ্বারা হবে না আল্লাহ বলছেন আবা আল্লাহর আদেশকে অস্বীকার করলো অমান্য করলো ওয়াস্তাকবার এবং অহংকার প্রদর্শন করলো তাহলে মানব জাতির ধ্বংসের মূল হচ্ছে পথভতার মূল হচ্ছে এবং সত্যকে না পাওয়ার মূল হচ্ছে অহংকার করা যেই ব্যক্তি অহংকার করবে যেই ব্যক্তি সত্যকে যাচাই বাছাই করার চেষ্টা করবে না আল্লাহ এই ফাকরম অহংকারীকে না হিদায়ত করবেন না ও কাহমে আল কাফের সুতরাংশে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই শয়তান সম্পর্কে আল্লাহ ফাকর্বুল সতর্ক করে দিয়েছেন আদম আলি ইসাল্লামকে তারপরেও ছোট্ট একটি ভুল হয়ে গেল হয়ে গেল আল্লাহাকি আদুওয়া নিশ্চয় শৈতান হচ্ছে তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ কর তোমাদের শত্রু কখনো তার কাছ থেকে কল্যাণ আশা করিও না এবং এই শয়তানকে জিন শয়তানকে ক্ষমতা দেওয়া হয়েছে যে মানুষের মনে এসে কুমন্ত্রণা দেবে সরাসরি সামনে আসবে না আত্মগোপন করে থাকবে এবং পথভ্রষ্ট করার চেষ্টা করবে এই শয়তান মানুষের রূপ ধরল এক তো অন্তরে কুমন্ত্রণা দিতে পারে আত্মগোপন করে ইবিন আব্বাস আল্লাহ তালা আনহমার হাদিস দ্বারা এবং তফসির রেওয়ায়ত দ্বারা প্রমাণিত হয় যে শয়তান এসে প্রথম তাদেরকে বললো যে তোমরা রকম অবস্থায় কেন শয়তান এই ইসলামিক লেবাস ভালো ধর্মীয় লেবাস পোশাক পরে এসে তাদেরকে জিজ্ঞাসা করলো তারা বললো যে আমাদের নেখ লোকের আল্লাহর অলিরাস ইন্তকাল করেছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের শোকে মর্মাহতো আমাদের কাজে কর্মে মন লাগে না আমাদের এবাদবন্দিগীতে মন লাগে না ইবলিস বললো যে দেখো আমি মুরব্বী মানুষ আমি বয়স্ক মানুষ আমি তোমাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি এক কাজ করো আল্লাহ পাখিরই এবাদবন্দি করবে সরাসরি তাহলে ইবলিস এ কথা বলার সাহস করলো না যে তাদেরকে বলবে যে এদের পূজা করো কারণ ইবিলিস ভালো করেই জানে যে মানব জাতিকে একবারে হঠাৎ করে পথভ্রষ্ট করা যায় না যে কোনো পাপে মানুষ লিপ্ত হয় ধীরে ধীরে ধীরে ধীরে ক্রমক্রমে যখন পাপের দিকে গিয়ে যায় তখন আর পাপের দিক থেকে ফিরে আসতে পারে না পাপের দিকে গিয়ে পদস্খলন ঘটে তাই ইবলিস বলল যে ঠিক আছে তাদের প্রতি ছবি তৈরি করে নিয়ে তাদেরকে সামনে রাখো এবং তোমাদের এবাদতবন্দি গীতে মন লাগবে তাহলে আল্লাহ পাকরবুল আলমিনের তাই করলো তারা কিছুদিন এইভাবে গেল যখন এই প্রজন্ম দুনিয়া থেকে বিদায় নিল তাদের ইন্তেকাল হয়ে গেল নতুন প্রজন্ম আসলো আব্বাস ইসলাম সম্পর্কে সম্পর্কে আল্লাহ বিধান সম্পর্কে তাদের জ্ঞান যখন প্রায় শেষের দিকে আর তেমন সঠিক জ্ঞান তাদের নেই তখন এই প্রতিমূর্তিগুলির এব পূজা শুরু হয়ে গেল আবার ওইগুলি শয়তান ভালো রূপ ধরে আসলো আসার পরে এর পরবর্তী কালের প্রজন্মকে বললো। যে তোমরা কী করো তারা এবাদত বন্দী করত সামনে মূর্তিগুলি রাখা ছিল এবং সামনে রেখে আল্লাহ পাকের এবাদতবন্দিগি তারা করতো তাদেরকে বললো যে তোমরা কি করো বললো যে আমরা আল্লাহ পাকের এবাদবন্দি করি এগুলি আমাদের নেক লোকেরা আল্লাহর আউলিয়া সব ছিলেন তাদের আমরা প্রতিমূর্তি প্রতি ছবি তৈরি করে ছবি অঙ্কন করে সামনে রেখেছি এতে হবে কি আমাদের পুরুষা বলেছে যে আল্লাহ আল্লাহবন্দি করবে এতে তোমাদের মন লাগবে এদেরকে দেখলে এদের মতো তোমরা চরিত্রবান হবে এদের মতো তোমার ধার্মিক পরেজগার হবে এদের মতো তোমার আল্লাহ হইতে পারবে এই উদ্দেশ্যে এদের আমরা সামনে রেখেছি এবৃ শান বললে যে তোমার বোকা বেকুফ তোমরা মানে বেকুফ আসলে তোমরা জানো না সরাসরি আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগবে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারো আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হইলে তোমাদেরকে এদেরকে ধরতে হবে এদেরকে শেষতা করবে এদের কাছে দোয়া করবে এদেরকে ডাকবে এদেরকে আহ্বান করবে তাহলে আল্লাহকে তোমরা পেয়ে যাবে দেখুন মাধ্যমের প্রয়োজন রয়েছে কিন্তু মাধ্যম মানে এই নয় যে আল্লাহ পাক রব্লা আলমিনের এবাদত বন্দেগী আল্লাপাকের রাসত্ব আল্লাহ পাকের হক প্রাপ্য অধিকার অন্য কাউকে দিয়ে দেবে মাধ্যম আল্লাহ পাক কোরআনে কেরিমে বহুবার উল্লেখ করেছেন যে মাধ্যমকে আমাদেরকে আল কোরআন থেকে নিতে হবে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন মাধ্যম উল্লেখ করেছেন ইমান এবং শতামল আল্লাপাক হলে ইমান বিশ্বাস লাগবে ইমানের যে ছয়টি পিলার রয়েছে সেগুলি লাগবে যেইভাবে ইমান নিয়ে আসতে হবে সেইভাবে ইমান নিয়ে আসতে হবে আলোকে এবং ইমান যে আপনার অন্তরে বিশ্বাস আছে ইমান আছে এর प्रमाण पेश करते अपना के सत्कर्मेर माध्यमे मानुषर हकर क्षेत्र आल्लापाक हकर क्षेत्रे हर माध्यम सीढ़ी क्यों तरा मानुष के व्यक्ति के सीढ़ी बनिए दिएपतिमा पूजा शुरू हो गो ये हे शर इतिहासर इतिहास अपन सामने पेश करल शर्क शुरू हलो आल्लाबुल आलमीन प्रथम शीर्क के पृथ्वी के मुछे देवार जो শিরকে নির্মূল করার জন্য নু আলি সালামকে প্রেরণ করলেন এবং নু আলি সালাম এসে বললেন আল্লাহ ছাড়া এবাদত করো আনে বোদুল্লাহ আল্লাহর ইবাদতবন্দি করো এবং তাকে একমাত্র ভয় করো তোমাদের তার ছাড়া আর কোন মাবুদ নেই নু আলি সালাম একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় এই মুশ্রেক জাতিকে যারা প্রথম মানবজাতির মধ্যে শির করা শুরু করে তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাদেরকে তহিদের সন্ধান দেওয়ার জন্য আল্লাহাক রব্বের সাড়ে নয়শো বছর তাকে রাখলেন এবং সাড়ে নয়শো বছর রাত দিন রব্বন্নি দাও তো কমিলাইলাম হারা রাত দিন তাদেরকে ডেকেও আমা আমা নাহ্লা কালী অল্প কিছু লোক শুধু ইমান নিয়েছিল। আল্লাহ ফকরব্বুল আলমিন মানব জাতিকে শির্খ থেকে মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলমিন তৌহিত প্রতিষ্ঠা করা তৌফিক দান করেন ও সালা মোহাম্মদ আলি ওসহাইন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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার ওয়াই ডি শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 ज्ञान रखा जरूरी जानते हम देखम कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सार्लाशे इस